বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ونولا أما بعد 20 بانگلار دورير وكتر شمانتو شديد وشك بندو گانير اي بهمون عمدر عبتر خوراق عمدر ببشت پرجنمو کے قرآن وصننه رجلتو عالورو پوری رکھے جوار ایک تشبرنو شجوگ شه شجوگ اپنا جارا انشونی چن شکل আমরা আলোচনা করি সাধারণত বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সমষ্টিকা আলোচনা যেখানে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করব সলাদ যে আত্মপ্রশান্তি দিয়ে থাকে এটা আমরা আলোচনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ইনশা আল্লাহ এই আলোচনায় আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দ অংশ নিয়েছেন চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমে দিন শেখ ডাক্তার عبد জাহাঙ্গীর। আসসালামু السلام عليكم ورحمة الله বারাকাতু। আর আমার সর্বমামি উপস্থিত আছেন বিশিষ্ট আলেম الدين शेख মুজাফফর বিন মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর আমার বামে নিকটে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম الدين शेख আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শুনছি যে পরকালীন যে সফলতা আছে সেটি বর্ণাতিত কারণ সলাাদ যদি কবুল হয় তাহলে অন্যান্য এবাদত কবুল হবে সলাদ কবুল না হলে কোন আবাদতই কবুল হবে না সুতরাং সলাতের গুরুত্ব সহজেই অনুমেয় এখন যে বিষয়টা আলোচনা করব সলাদ যে আমাদেরকে আত্মপ্রশান্তি দিয়ে থাকে আজ আজকে আমরা উৎকণ্ঠায় জর্জরিত আমাদের মানসিক জীবনটা বিপর্যস্ত আমার শান্তির জন্য ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছি কোথায় গেলে কার কাছে শান্তি পাবো আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখি আজ থেকে বিশ বৎসর আগে বেশি দূর যেতে হবে না তখন কিন্তু মানসিক চিকিৎসকদের কোনো ব্যাপক প্রভাব ছিল না কিন্তু দিন যত গড়িয়ে যাচ্ছে মানুষ তত থেকে বিমুখ হচ্ছে ততই মানুষের ভিতরে হতাশা বঞ্চনা এবং কষ্ট ক্লেশ তার অন্তরে ধোমাইত হচ্ছে আর এর একটি বিস্ফোরণস্বরূপ সে যেন অসহায়ত্ব বোধ করছে অশান্তির দাবানলে ছে পড়ে মরছে সলাপ কি কি এই ব্যাপারে সহায়তা করতে পারে না চলুন আমরা জাহাঙ্গীরকে আলোচনা সূত্রপাত করার জন্য আহ্বান জানাব ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন বর্তমান আধুনিক সভ্যতার একটা বড় অবদান হলো মানসিক অশান্তি মানসিক রোগ এবং যোগ বা ইা কোথাও শুনছে কোয়ান্টাম ছুটে ছুটে বেড়াচ্ছে পাগলের মতো আসলে যে বিষয়গুলোর পিছনে মানুষ ছুটছে এগুলো এক ধরনের প্রতারণা ধ্যান ছুটছে আবার কেউ কেউ মোরাকাবা নাম দিয়ে বলছে মোরাকাবা বলতে মোরাকাবা মানে হোম হয়ে ধ্যান করা নয় আত্মসমালোচনা ইসলামে একটা বিষয় আছে তাফাকুর আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে আয়াত নিয়ে চিন্তা করা কিন্তু ধ্যান বলতে যেটা বোঝানো হয় অর্থাৎ কোনো বিষয় না নিয়ে কল্পনা করা আমি চুপ করে বসে আছি আমার চারিদিকে এটা সুফিদের এটা নতুন একটা যারা আল্লাহর বিশ্বাসই নন বা বিশ্বাস বোঝেন না তারা এই যে টেনশনের পাহাড় উৎকণ্ঠার পাহাড় থেকে বাঁচার জন্য মেডিটেশন নামে একটা জিনিস আবিষ্কার করেছেন কিছু ছবিদের থেকে কিছু সাধুদের থেকে কিছু কল্পনা করে এটা দ্বারাই এই মিথ্যা দ্বারা আসলে কিছু ফায়দা হয় সেটা হলো আমরা সারাদিন আমি যদি এক ঘন্টা মিথ্যা কল্পনা করি তো এই এক ঘন্টা আমার ব্রেনটা টেনশন থেকে মুক্ত থাকে একটু ভালো লাগে অনবরত মিথ্যা কল্পনা দিয়ে দিয়ে ওই টেনশনটাকে কিছু সময়ের জন্য দূরে রাখা হয় আর একটা লাভ আছে আমি যদি বলি যে এটাও একটা কল্পনা মাত্র আমি আমার এই মিথ্যা কল্পনা যতক্ষণ করে ততক্ষণ সত্য টেনশনটা একটু দূরে থাকে দূরে থাকে এর মাধ্যমে কিছুটা ফল মনে করে কত কিছু পেয়েছি আর একটা বাস্তবতা মানুষ যখন মিথ্যা করে কিছুক্ষণ পরে মানুষের মনে করে কিন্তু অদ্ভুত লাগে মুসলমান যাকে আল্লাহ ইমান দিয়েছেন এবং সালাদ দিয়েছেন জিকির দিয়েছেন সালাদ জিকির এবং দোয়া যেটা সালাতের মূল এটা আর মেডিটেশনের পার্থক্য মিথ্যা জোর করে পার্থক্য আর সালাতের মাধ্যমে কোনো কল্পনা লাগে না আল্লাহর জিকিরের মাধ্যমে প্রকৃত প্রশান্তি অন্তরে আসে একটু যদি বুঝে কেউ সালাদটা দর্শকরা আমরা অনেক সময় না বুঝেও সালাতে প্রশান্তি পায়। আপনি একটু চিন্তা করেন দর্শক যে আপনি যখন সালাতে গিয়েছেন সালাত যখন সালামের পর্যায়ে গিয়েছেন আপনি তত বুঝে সালা আদায় করেননি রুকু শেষ দায় তারপরে সালাতের শুরুতে আপনার মনটা যেমন ছিল শেষে কিন্তু তেমন নেই একটু প্রশান্তে আপনি অনুভব করছেন কিন্তু এই সালাদটাকে শুননা মোতাবেক আমরা অনুভব করে পড়ি সালাতে কি পড়ছি বুঝি সালাতের শেষ দিয়ে আল্লাহ তাল্লা কাছে দোয়া করি সালাতে রুকুর ভিতরে বিভিন্ন দোয়া পড়ি সালাতে দাঁড়িয়ে দোয়া প্রথম দোয়াটা এক এক সময় এক একটা পড়ি দোয়া মাসুরা বিভিন্ন রকম পড়ি একটু মন দিয়ে তাহলে আমরা দেখবো কোনো কল্পনা মিথ্যা কল্পনা ছাড়াই শুধু আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমরা প্রথমত প্রকৃত শান্তি অন্তর অনুভব করবো দ্বিতীয় যখন মনে শুরু করে শুরু করে। এরপর সে যখন আপনার আল্লাহর হামদ সান শুরু করে তারপর সে যখন সৌরতুল ফাতেহা পাঠ করে কোরআন থেকে তেলাওত করে তার মনটা আল্লাহর দিকে অটোমেটিক ঝুঁকে যায় অর্থ না বুঝলেও একটা ঝুঁকে যায় আল্লাহর রীতি সান্নিধ্যে চলে যায় রসুল সাল্লাম বলেছেন সে কি করে তার রবের সাথে যেন কানা কানি করে তাহলে মূল বিষয়টা হলো যে ভিতরে আমরা যদি ন্যূনতম একটু অনুভূতি দিয়ে সালাতে দায়ী করি তাহলে এটা বাস্তবতা যে সালাতে ঢোকার পরে মানুষ তার দুনিয়ার টেনশন ভুলে যায় রবের সাথে কথা বলতে থাকে রবের প্রশংসা করতে থাকে এর ভিতর দিয়ে প্রথম কথা তার হৃদয় প্রশান্ত হয় তার উৎকণ্ঠাগুলো চলে যায় ধন্যবাদ জাহাঙ্গীর আমরা এই ব্যাপারে শেখ মুজাফরটা আলোকপাত ধন্যবাদ মানুষ উৎকণ্ঠা হয় কেন অস্থির হয় কেন টেনশন ভোগ করে কেন নিঃসন্দেহে কোনো পাপ কাজ করেছে অথবা তার কোনো জীবনে চলার পথে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ হচ্ছে না অথবা তার রুজিগত সমস্যা অথবা তার অসুস্থতা অশান্তি এগুলো কারণেই তো হয় প্রথমটা যদি ধরি যে সে এমন একটা অন্যায় করেছে কিছুক্ষণ মুরাকাবার কথা যেটা বললেন মানে মুরাকায় বসে কেন আল্লাহকে ধ্যান করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিছু না সে পেতে চায় হয় ক্ষমা পেতে চায় নাহলে পারিবারিক শান্তি পেতে চাই না হলে কোন একটা কল্যাণ পেতে চায় এই বসে মোরাকাব কিন্তু মোরাকাব সমাধান দিতে পারবে না কোরআন হাতে মোরাকার শব্দও নাই। এখানে একটা বিষয় আসছে আমরা চলে যাই রসুল্লাহ সাল আলীহাসাল্লামের পদ্ধতির কাছে যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে আর যদি সালাতদায়ী করে পাঁচবার সালাত আদায় করে দিনে রস উদাহরণ দিচ্ছেন তোমাদের বাড়ির পাশে যদি কারো নদী থাকে আর এক নদীতে যদি পাঁচবার গোসল করে তার শরীরে ঝরে যায় চোখের পাপ ঝরে যায় এক সময় কি হয়ে যায় আলাদা তুমুহ যেন তার মা তাকে জন্ম দিলক এখন পাপ থেকে মুক্ত হলো ব্যক্তি ওই ব্যক্তি অসুস্থ কিন্তু সুস্থ দান করবে কে আল্লাহর আমি জানি কিছু পাওয়ার মাধ্যম হলো সালাত আল্লাহ রাবুল বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার যাবতীয় খারাবি দূর করে দিবেন বরং তাকে বহু ক্ষেত্রে আল্লাহ এমন একটা কথা বল তুমি রহমত জি জি আমি নিরাশ ধন্যবাদ আপনার আলোচনা খুব চমৎকার হচ্ছিল আমাদের হাতে সময় এখন কম আমরা শেখ আহমদুল্লাহ ছিল যে তিনি যখন আর এই প্রমাণ হলো রসল সাল্লাই অবুদাউদ্দুর বর্ণনা আসে যে হজরত বেলাল আহ্বান করতেন যে বেলাল আমাকে প্রশান্ত করো সালাতের মাধ্যমে একই বিষয়ে কাছাকাছি রসল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত আছে এটা হাদিস তিনি নামাজের দিকে হতেন তার মানে কি সালাতের ভিতরে তিনি শান্তি পেতেন আল্লাহর গুলাম আল্লাহ সালাতের ভিতরে শান্তি কিভাবে আসবে আসলে এটাকে আমরা দুই ভাবে দেখতে পারি এক হলো সালাতের ভিতরে আল্লাহ তালা বান্দার জন্য আসার অনেকগুলো দিক রেখেছেন যে সালাত সঠিকভাবে আদায় করলেই এই জিনিস পাবে এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হল ভয়ের একটি বিষয় সালাতের ভিতরে আল্লাহ তালার কাছে দাঁড়াবে সেত সন্ত্রস্ত হয়ে ক্ষমা পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো শক্তির কাছে মানুষ যখন নত হয় তখন মানুষ নিজেকে নিজে অপদস্থ মনে করে মানসিকভাবে সে খুব তুচ্ছ মনে করে ছোট হয়ে যায় পৃথিবীর কোনো মানুষের বা কোনো শক্তির ভয়ে যদি মানুষ ভীত হয় তখন কিন্তু মানুষের অন্তরটা অস্থির হয়ে যায় পৃথিবীর কারোর ভয়ে যদি মানুষের চোখে পানি আসে সেটা কিন্তু অস্থিরতা তৈরি করে এটা বাস্তবতা কিন্তু এর বিপরীত হলো এটা একমাত্র বলতে পারবেন ওই সমস্ত ভাইয়েরা বোনেরা যারা সালাদ আদায় অভ্যস্ত বা এই পরিস্থিতিতে পড়েছেন যারা আল্লাহর ভয় যদি কারোর চোখের পানি পড়ে তো আল্লাহর কসম তার অন্তর অস্থির হয় না বরং এক অদৃশ্য শান্তি অনুভব করে আল্লাহর ভয় আপনি কেঁদে দেখুন কিছু সময় কাদার পরে দেখবেন আপনার শরীর মনটা আরও পাতলা হয়ে গেছে শান্তি রয়েছে সময় হলো আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে ছোট্ট বিরতিতে যাচ্ছি বেশিক্ষণ নয় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আশা করি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালাম কলাম বরহান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে বিষয়গুলো আলোচিত হয়েছে শিরোনামে। সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন भल भाव बुझवार जन् विषय ज्ञान रखा जरूरी করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দান আপনারা দেখছেন পিস বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা হলে দেখুন ইসলামে পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় ব্যক্তির উপর ফরজ সুনান প্রথম খণ্ড হাদিস নম্বর সালাম আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর পুনরায় সুদী দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি যে আলোচনা হচ্ছিল যে প্রকৃত শান্তি মানুষ পেতে চায় তাহলে তাকে সলাৎ আদায় করতে সালাতের ভিতরে শান্তি রয়েছে যেটা আমাদের সে বলতেছিলেন আহমেদুল্লাহ সাহেব জি ধন্যবাদ আপনাকে তো আল্লাহ আল্লাহআলা সালাতের ভিতরে শান্তি রেখেছেন কারণ মানুষ সাধারণত আশা এবং ভয় দুটার ভিতরেই মানুষের জীবন থাকে এবং ইমান হলো আশার ভয়ের মাঝামাঝি সালাতের ভিতরে আসার দিকটাও রয়েছে আবার ভয়ের দিকটাও রয়েছে একটা বড় দিক হলো যেটা প্রতিটি মানব যখন তখন আল্লাহ সর্বোচ্চ কষ্ট লাভ করে ওই সময়ে বান্দা যে দোয়া করে ওই দোয়াই আল্লাহ কবুল করে ক্যে তোমরা ওই দোয়া কবুল হবার সম্ভাবনা খুবই বেশি কাদেই তোমরা স্যাজদাই বেশি বেশি দোয়া করো আমি দর্শকদের বলবো একটু সাজদাই দোয়া করতে অভ্যস্ত হন আপনার নিজের মনের ব্যথা মনের আবেগ চাওয়া পাওয়া আল্লাহ তালাকে সজদার ভিতরে বলতে শিখুন সম্ভব হলে রসুল্লা সাল্লামে শেখানো ছোট্ট ছোট্ট দোয়াগুলো মুখস্থ করুন এক এক স্যাজদাই এক একটা দোয়া বারবার করে পড়ুন যে ব্যক্তি শেষ দায় আল্লাহ আমি একটা কথা দর্শকদের বলতে চাই যদি ওই দোয়া বৃদ্ধা যায় না তিনটার যে একটা হবে যে উদ্দেশ্য দোয়া করেছে আল্লাহ রবাহ সেটাকে কবুল করে নেবেন কিছু নেই ইমান যেখানে আছে সেখানে তো আপনি ব্যর্থ হতে পারেন না সুতরাং ডাকুন আল্লাহকে সোলাতের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল সালাতের মাধ্যমে যে মানুষের প্রশান্তি অর্জন মুসলিম সমাজে নিয়মিত সালাত চর্চা করেন এরকম লোক আত্মহত্যা করেছেন এরকম ঘটনা কিন্তু বের করতে অনেক কষ্টকর খুব এর বিপরীতে যদি আমরা দেখি ক্যানাডাতে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে আত্মহত্যার জন্য আত্মহত্যার তো বহু উপায় ইউরোপে আসে এর ভিতরে আমি গত কিছুদিন আগে একটি বইতে পড়ছিলাম যে একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করছে ওটা প্লাস্টিকের প্যাকেটের মতো মুখের মধ্যে মাস্কের মতো পরাই দিবে এরপরে ওটা খুলে দেওয়ার পরে অটোমেটিক বা স্যুজটা লাগিয়ে দেওয়ার পরে অটোমেটিক নিজের শ্বাস টেনে তাকে হত্যা করবে ওই ব্যাগটি হলো অস্ট্রেলিয়ান এক লিখেছেন বইটাতে এসেছে যে গত কয়েক বছরে সারা দেশে বাহির থেকে যে পণ্যটি সবচেয়ে বেশি অর্ডার করেছে মানুষ ইমেইল যুগে তার ভিতরে অন্যতম হলো আত্মহত্যার এই যন্ত্র তাহলে আমরা যদি চিন্তা করি যে আত্মহত্যার জন্য সুইসাইড কেন্দ্র খুলছে তারা আত্মহত্যার জন্য সুইসাইড ব্যাগ আবিষ্কার করছেন তারা চলে যাচ্ছে কিন্তু কোনো লাভের জন্য নয় মানে জীবনটা এত বোঝা হয়ে যাচ্ছে এত বিলাসিতা আবিষ্কারের পরও শুধুমাত্র জীবনটা উৎকণ্ঠা হতাশার কারণে এত বড় বোঝা হচ্ছে সবই ঠিক আছে আমার জিকির থেকে গাফিল হবে আর বলেছেন আল্লাহ আমার জিকির থেকে যে ব্যক্তি গাফেল হবে তাকে আমি সংকীর্ণ জীবন দিব আর সংকীর্ণ জীবন দেওয়ার ফলেই তারা আত্মহত্যার পথ বিছ নিতে বাধ্য হন আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে মুসলিম সমাজে বিশেষ করে যারা সালাতের কোন বিকল্প আমাদের সালাত মানুষ অনেকটা মানে ষোলো আনা নয় চোদ্দ আনা আট আনা দুই আনা আদায় করেন যারা অর্থাৎ বোঝেন না সালাতের দোয়া অর্থ বোঝেন না করেন না শুধু সালাদ আদায় করেন এর মাধ্যমেই যেটা পান আমরা দেখি আরকৃতপক্ষে যে মানুষের আত্মা হচ্ছে দয়ামে আল্লাহর দুই অঙ্গুলির মাঝখানে যার হাতে আত্মা যিনি তার পরিবর্তন গঠান করেন সেই আল্লাহরকে তোমার আনুগত্য দিকে ফিরিয়ে দাও তাহলে আত্মা তো জাগা মতো ঠাই পেলে কেন শান্তি পাবে না নিশ্চয়ই আত্মা শান্তি পাবে একটা যদি আমরা দুনিয়াতে সুখের জন্য অনেকগুলো উপায় অবলম্বন করি এই উপায়গুলো আসলে কিছুটা সুখ মানুষকে দেয় সন্দেহ নেই কিন্তু মানুষের জন্য এই জিনিসগুলা কিনলে ব্যাগ ফ্রি পাবেন সাথে এখন একজনে যদি শুধু ফ্রি ব্যাগটাই নিয়ে আসেন বা মনে করেন যে ফ্রি ব্যাগটা পাইলে আমি সবকিছু পাইলাম তাহলে তিনি কিন্তু কিছুই পেলেন না আর যিনি মনে করেন যে না আমাকে মূল জিনিসটা পেতে হবে কিন্তু দুর্নীতির সংখ্যাও বাড়ছে এর মৌলিক কারণ হলো যারা করেন। তাদের আত্মকে প্রশান্ত করার জন্য আত্মাকে শান্তি দেওয়ার জন্য যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতে দাঁড়ায় ওই ব্যক্তি যেন মুনাজাত করে তার রবের সঙ্গে মোনাজাত কি আমার যে চাওয়া পাওয়া আমার যে সমস্যা আমার যে দরকার এইগুলো আল্লাহ রাবুল্লাহমীর কাছে পেশ করি আল্লাহ রাবুল্লাহ সেটা দিতে পারবেন আমি মনের প্রশান্তির জন্য যেমন যখন সালাতে যখন একজন মুসলে যখন বুকে হাত বেঁধে দাঁড়ায় তখন সে আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চায় আবার যখন রুকুতে যায় তখন আল্লাহর কাছে চাই যখন রুকু থেকে উঠে তখনও চাই যখন সেচদায় যায় তখন বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে এরপরে যখন আমি কোনো তেল নাজেলা পড়ি বা কোনোতে ভেতরে পড়ি তখনও আল্লাহর কাছে প্রার্থনা করি এরপরে যখন আমার শেষ সময় চলে আসলো তাহুদের সময় রসুল্লাহ সাল্লা বললেন যে মা আলাই। তার এখন যেটা চাওয়ার প্রয়োজন এতগুলো ক্ষেত্রে আমি চেয়েছি আল্লাহর কাছে বার আবার প্রার্থনা করেছি এরপরে স্বাধীনতা দিলেন যেহেতু রুকুতে গিয়ে শেষ গিয়ে কোরআনে দোয়া পড়া যাবে না এরপরে স্বাধীনতা ইসলাম দিচ্ছে যখন আমার তাসাহুদ শেষ হলো দুরুদ শেষ হলো এবার আমার দুনিয়াতে আমাকে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও আমাকে জাহান নামতে মুক্তি দান করো ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের এই সুন্দর আলোচনার জন্য আল্লাহ রবাহ আপনাদেরকে উত্তম যোজা দান করুন সম্মানিত শুধু দর্শক আমাদের আর সময় কোলাচ্ছে না আমাদেরকে বিদায় নিতে হচ্ছে তো একটা কথা বিদায়ের আগে বলে যে আমরা কিন্তু সলাত আদায় করবো আল্লাহর আসতে আল্লাহর নির্দেশে আর এই নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহ আল্লাহরবুল্লা আয় কিছু যখন চাইবো আমাদের চাওয়ার মতো কিছু আমরা পাবো আর চাওয়ার বাইরেও আল্লাহরবুল্লা আয়ন আমাদেরকে দেবেন সলাাত আত্মপ্রশান্তি আল্লাহর জিকির মধ্যে আল্লাহ বসেন আল্লাহ আল্লাহর জেকেরই কেবল আত্মপ্রশান্তি লাভ করে থাকে আর সালাত হচ্ছে সবচেয়ে বড় জেকের ওয়ালাদিকর আকবর সুতরাং এর মাধ্যমে আমরা আত্মপ্রশান্তি পেতে পারি শুধু দর্শকদের আসুন আমরা সালাদকে যথাযথভাবে যত্ন করি হেফাজত করি পরিবারের সালাতের চর্চা করি সমাজের সালাতের চর্চা করি মসজিদগুলি আবাদ করি ইনশা আল্লাহ আমাদের সমাজ সুখী ও সমৃদ্ধ সমাজে পরিণত হবে আল্লাহ রবাহিন আমাদের সকলকে সেভাবে মানে বেশি কাশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ক্যামেরা